आलहदुल्लित सम्मानित मुसल्लिवृंद सम्मानित दिनी भाई प्रथम मोहन आल्लामी दरबारे सुक्रिया कृतज्ञता प्रकाश करते चाची जे मोहन मोहन तला के शत व्यस्तार मध्य आजकल येपिर आलोचन अपनारा समय दिए আল্লাহ আপনাদেরকে বসার ধৈর্য দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাকেও আলোচনা করার মতো তাফিক দিয়েছেন আল্লাহ রয়েছেন আল্লাহ রব্ল আলমিন অবশ্যই এটা আল্লাহর পক্ষতে একটি নিয়ামত ঠিক কিনা নিয়ামত মনে করেন না গতকালকে তো খতিফ সাহেব জুমার খুব আলোচনা করেছিলেন মনির ভাই এসেছিলেন যদিও আমি কোন সমস্যা কারণে আসতে পারি নাই এমন একটা সমস্যা ছিলাম আপনার হালুয়াগাট থেকে আরও আপনার ২০ কিলোমিটার দূরে ওখানে মাহফিল ছিল রাতের সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা করেছি তো ওখানে একটা সমস্যা যারা সাউন্ড সিস্টেমে যারা দায়িত্বে থাকেন ওরা অনেক সময় বুঝে না অনেক কিছু আমি আলোচনা করে আগেই বলে দিয়েছিলাম দুই মাস আগে দাওয়াত দিয়েছি তো বলেছিলাম ওখানে সাউন্ড সিস্টেম ভালো হতে হবে কারণ সাউন্ড সিস্টেম ভালো না হলে আলোচনা করা যায় না ঠিকই ওনারা ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবস্থা করেছে কিন্তু একটা মাইকের আওয়াজ এটা এটা যিনি আলোচক থাকবেন তার কানে আসতে হবে কথাটা যদি ঠিকমতো না আসে তাহলে উনি বুঝতে পারবেন যে এক কথা বোধয় শোনা যাচ্ছে না শ্রোতারা কিন্তু ঠিকই শুনতে পারছে কিন্তু বক্তার কানে যদি আওয়াজটা ঠিকমতো মতো না আসে তাহলে তাকে প্রেশার দিতে হয় এই কাজটা ওখানে হয়েছে এজন্য প্রেসার দিয়ে দুই ঘন্টা আলোচনা করা না। আর এত দূরে যাওয়া ওখান থেকে রাত্রে পনেরো আস্তে আস্তে আপনার পাঁচ কিলোমিটার যাওয়ার পরেই গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে লিক হয়ে গেছে দুইটা তার কাটা বিনছিল যাই হোক ওখানে আর রাত্রে দুইটা বাজে কে আসবে সারা রাত্রি সেখানে দাঁড়িয়েছিলাম আরও চার বাদ সাথে ছিল আপনার চাকা আছে এক্সটা চাকা ওইটা লাগানোর পর দেখি নাই এটাও মতো না। ওখান থেকে সকাল বেলায় ছয়টা পনেরো দিকে ১৫ কিলোমিটার দূরে এই চাকা নিয়ে তারপরে সব দোকানপাট বন্ধ ওইখান থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে লোকটাকে নিয়ে আসছি ওই চাকা ঠিক করার পরে হোড্ডা দিয়ে আবার ওখানে নিয়ে গেছে ওখান থেকে টাকা লাগানোর পরে তারপরে বের হয়েছি আস্তে আস্তে আর জুমার ক্ষুদা পাইনি তো দেখতেছি পরিস্থিতি ভালো না মনির ভাইকে ফোন দিয়েছিলাম তিনি খুদ্ দিয়েছেন যাই হোক তিনি খুদবে আলোচনা করেছিলেন একটি বিষয় কিনা বলছেন কোরআন তলাবাদ করতে হবে বলেছিলেন কোরআনে অনুবাদ করতে হবে বলেছিলেন কোরআনের তাফসির পড়তে হবে আবার অনেকে কোরআনের অনুবাদ তাফসির পড়লে অনেক সময় বুঝতে পারেন না এই জন্য আলেনদের কাছ থেকে জেনে নিতে হয় বলছিলাম ওই আলোচনার প্রতিফলন কিন্তু এটা আমরা আগে থেকে যেটা স্টার্ট করেছি মনে করতে হবে এটা আল্লাহর পক্ষতে একটা নিয়ামত আপনি যদি গজব মনে করেন তাহলে আপনার দ্বারা হবে না কোরআন দ্বারা আপনার কোন সংশোধন আসবে না এই কোরআন আপনার কোন উপকার দিবে না যদি আপনি এটা জামেলা মনে করেন যাই হোক আমরা অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করি ঠিক কিনা এই জন্য আসুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহি আল্লাহমারিক আলহি আজকে আলোচনা করব সুরা কফ আয়াত নাম্বার ছয়ত্রিশ এই যে আলোচনা গুলো আসছে এর বেশি তাফসির নাই फसिर घाटल तो कोरे नहीं अल्प अल्पिरूर शेषाहर पूर्वे प्रजन्म प्रजन्म पर प्रजन्म आस प्रजन्म आस पर प्रजन्म आसब এভাবে কেমন পর্যন্ত চলতেই থাকবে আল্লাহ বলছেন আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি মানে মনে শক্তিশালী আসাধ্য এটা আরো বেশি শক্তিশালী বোঝানোর জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় আসাধ্য মিন হোম আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা তাদের চাইতে পূর্বে যারা ছিল তার আরো বেশি শক্তিশালী ছিল সুতরাং এই শক্তিশালীদেরকে আমি যখন ধ্বংস করে দিয়েছি তাদের জন্য আমার কোনো মিন করুম আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসাধ্য মিন হুম বাদশাহ যারা পাকড়ের দিক থেকে বা শক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিল তাদের চাইতে ফানাকু ফিল বিলাত তারা দেশ বিদেশ চড়ে বেড়াতো ব্যবসায়ের জন্য হোক কোনো কারণে জন্য হোক এক জায়গা থেকে আরেক জায়গায় এক দেশ থেকে আরেক দেশে পরিভ্রমণ করত তারা আল্লাহ বলছেন ফানাক্কু ফিল বিলাত এই মানুষগুলো যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যাদের কোনো চিহ্ন নাই সব নিশ্চিহ্ন হয়ে গেছে আজকে মাটির সাথে মিশে এই সমস্ত শক্তিশালী জাতিদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তারা এক দেশ থেকে আরেক দেশে যেত তারা কোথাও পালাতে পারে নাই আল্লাহ বলছেন এবার আমাদেরকে বলছেন নিশ্চয় এর মধ্যে আছে দিকির মানে উপদেশ নিশ্চয়ই এর মধ্যে এই যে আল্লাহ বলছেন আমি ইতিপূর্বে জাতিদেরকে ধ্বংস করে দিয়েছি এই যে কথাগুলো এই আলোচনাগুলো এর মধ্যে রয়েছে উপদেশ উপদেশ লিমান যার কল্প ছাড়া কোন মানুষ আছে তাহলে এখানে বললেন যে যার কল্প আছে সেই এর থেকে উপদেশ নিতে পারবে তার মানে যার কল্প নাই সে উপদেশ নিতে পারবে না কিন্তু কল্প ছাড়া তো কোনো লোকই নাই তাহলে আল্লাহ কেন বললেন যার কল্প আছে সেই কেবলমাত্র এ থেকে শিক্ষা নিতে পারবে উপদেশ গ্রহণ করতে পারবে আসলে এই কল্পের এখানে কল্প শব্দ অর্থ হলো অন্তর অন্তর সবারই আছে একটা পশুরও অন্তর আছে আছে না আমি কিন্তু আলোচনা করেছিলাম একদিন আপনার সুরা লোকমানে আলোচনা করতে গিয়ে লোকমান আল সালাম তিনি ওই তার মণি বলছি তুমি যে জ্ঞানী মানুষ তোমাকে পরীক্ষা করব। তিনি দুইটা খাসি নিয়ে এসেছিলেন বকরি পরে বললেন লোকমান তুমি এই একটা বকরি দুইটা বকরি নিলাম এই বকরি থেকে তুমি এই বকরির উৎকৃষ্ট জিনিসটা বের করে নিয়ে আসো। লোকমান জবাই করলেন জবাই করে দুইটা জিনিস নিয়ে আসলেন একটা জিহ বা একটা কি অন্তর মানে হৃৎপিণ্ড যেটা কল্প বলে আমরা এটা বের করে নিয়ে আসলেন তারপরে আবার বলেন এবার এটা জবাই করো। এটার মধ্যে উৎকৃষ্ট যে দুটি জিনিস এটা নিয়ে আস লোকমান লোকমান তো মনিপত না বোকার কি হলো তিনি বললেন একজন মানুষের এই দুটি জিনিসের মাধ্যমে সে উৎকৃষ্ট হতে পারে আবার এই দুটি জিনিসের কারণে সে নিকৃষ্ট হয়ে যেতে পারে জিহবা দিয়ে মানুষ কত অন্যায় কাজ করে আর জিহবার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে মানে খাবারের জন্য হোক অথবা কথা বলা হোক একটা লাগবে কোথায় জিহিবাতে আবার আপনার এই জিহবা দিয়ে খারাপ খারাপ কথা বলা যায় সুতরাং এটা নিকৃষ্ট একটা জিনিস আবার এই জিহিবা দিয়ে হালাল জিনিস খাওয়া যায় আবার সুন্দর সুন্দর ভালো ভালো কথা মানুষের উপকারী কথা মানুষের কল্যাণের কথা বলা যায় জিহিবা দিয়ে আবার অন্তর অন্তর দিয়ে খারাপ জিনিস ভাবা যায় আবার যায় সুতরাং বিশ্ব হাদিস বলছেন মানুষের গোটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠীর পিণ্ড আছে যদি এটা সুস্থ থাকে তাহলে গোটা শরীর সুস্থ থাকে আর যদি এটার মধ্যে পছন্দ ছাড়া কোন মানুষ নাই এ থেকে প্রমাণ হলো একটা সাগলেরও কি হৃদপিণ্ড আছে ঠিক না তাহলে আল্লাহ বললেন এর মধ্যে উপদেশ রয়েছে যার অন্তর আছে মুফাসরিনে কেরাম বলছে অন্তর তো সবারই আছে क्या कल्पेर द्वारा बोझानो हायत जार हाय आई उपदेश ग्रहण करते আল কাসমা শ্রবণ করবে শ্রবণ করে ওহুয়াশি উপস্থিত থেকে উপস্থিত বলতে এখানে সচেতন মন নিয়ে যে ব্যক্তি শ্রবণ করে সেই এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে নিশ্চয় এর মধ্যে আছে উপদেশ কার জন্য যার অন্তর আছে সচেতন হৃদয় আর যে ব্যক্তি সচেতন মন নিয়ে উপস্থিত থাকে আমরা তো অনেক জায়গায় বসে থাকি কিন্তু কত ধরনের কথাই হয় বক্তারা কত রকমের আলোচনা করে আমরা কত সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনি বসে আছি এখানে মনটা থাকে ওখানে হয় না এরকম অতএব যারা সচেতন মন নিয়ে এবং এই মন নিয়ে উপস্থিত থাকে বসে আছে শরীর নিয়ে মনটাও এখানে আছে এরকম যাদের হৃদয় তারাই কেবলমাত্র এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে তারপরে আল্লাহ বলছেন হুমান শুধু আসমান আর জমিন সৃষ্টি করি নাই এর মাঝখানে যত কিছু আছে সব কিছু কে আমি আল্লাহ সৃষ্টি করেছি কয়েকদিনে সৃষ্টি করলাম কতক্ষণে বললেন ছয় দিন আল্লাহ যদি বলেন হ আর হয়ে যায় তাহলে ছয় দিন লাগার কথা কেন প্রশ্ন আছে না কেরাম বলছে এখানে ছয় দিন এই কথার মাধ্যমে বা ছয় দিন লাগানোর মাধ্যমে উপদেশ দেয়া হয়েছে ধৈর্যের উপদেশ যে মহান আল্লাহ যে মহান সত্তা এক না মধ্যে সৃষ্টি করতে পারেন সেই মহান সত্তা যদি এই ছোট্ট একটা পৃথিবীকে আসমানসমূহকে সমূহকে ছয় দিনে সৃষ্টি করতে পারেন ধৈর্যের সাথে আর তুমি কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ হয়ে গেছো এটার মাধ্যমে আলা ধৈর্যের শিক্ষা দিচ্ছেন জীবনে সবসময় থাকে না আসে আর চলে যায় আবার নতুন আর একটা বিপদ আসে কিন্তু এই যে বিপদ আসার পরে তুমি ধৈর্য হতে না তুমি সাহায্য প্রার্থনা করো এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য উদ্ধার হওয়ার জন্য তুমি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে কয়টা কথা বলবেন একটা হলো সলাতের মাধ্যমে আল্লাহ আব্রাহিন ধৈর্যের কত মূল্য দিয়েছেন দেখেন সলাৎ হলো মানুষের জীবনে সবচাইতে দামি ইবাদত সলা আল্লাহ সলাতের মাধ্যমে আমাকে স্মরণ করছেন তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে তাহলে সবচেয়ে বড় জিকির আর সবচাইতে বড় আল্লাহকে শরণ করার মাধ্যম হলো সলা আর এটার আগে নিয়ে এসেছেন ধৈর্য বিশ সব্রী ওয়লা তাহলে ধৈর্য আগে আসলো না তাহলে ধৈর্যের মূল্য কত সম্মানিত উপস্থিতি আল্লাহন তাল্লাহ কেমতের দিন এই ধৈর্যশীলদের প্রতিদান দিবেন অতএব আমরা যেকোনো বিপদের মুহূর্তে পড়ি না কেন আমাদেরকে আগে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য দিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহ সাহায্যের মাধ্যমে কিন্তু আপনি আগে বিচলিত হয়ে যাবেন চলবে না এইটা কোরআনের শিক্ষা নয় আল্লাহ বলছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ এখানে বলছেন ছয় দিনে আমি আসমান জমিন সৃষ্টি করেছি শুধু আসমান জমিন সৃষ্টি করি নাই এর মাঝখানে যা আছে সব কিছু আল্লাহ বলছেন এই আমি এত কিছু সৃষ্টি করলাম ওমা মাসালামিল্লুকুপ অথচ আমাকে কোন ধরনের ক্লান্তি স্পর্শ করে নাই টায়ার্ড হয়ে যায় ওখান থেকে এসে এখন অসুস্থ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি অসুস্থ শরীর নিয়ে দুই ঘন্টা কথা বলেছি রাত্রেবেলা ঘুমাতে পারি নাই এই আসলাম এ থেকেই শরীর ব্যথা করছি কত দুর্বল আমরা কত দুর্বল আল্লাহ সুবহান এগুলো সৃষ্টি করে মানুষকে পার্থক্য বুঝালেন বান্দা তোমার আর আমার মধ্যে পার্থক্য হল এই তো বিশাল সৃষ্টি আমার এটা সৃষ্টি করতে গিয়ে আমি একটু নূন্যতম ক্লান্তি স্পর্শ করতে পারেন তিনি আমরা আল্লাহর সৃষ্টির কাছে গিয়ে সাহায্য চাই আল্লাহ এটাই মানুষকে শিক্ষা দিচ্ছেন এখানে তারপর আল্লাহ বলছেন রাত্রির এক অংশে পাঠ করো সুজু আমি একটা ছেড়ে গেছি আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো আল্লা ওই কাফেররা তারা যা বলে এই ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো তারা অনেকে অনেক কিছু বলতে পারে আমাদেরকে অনেক সময় অনেক বলে গেছে আলোচনা নেটে গেলে মাঝে মাঝে কমেন্টস গুলো চেক করি বেশিরভাগ সময় চেক করি না কারণ এখানে অনেক রকমের মন্তব্য দেয় অনেকে গালিগালাস করে আবার কোন একটা ভালো কথা এটা আমাদের কথা নাও এখানে খারাপের কোনো লেসমাত্র নাই অত সেখানে আনলাইক দিয়েছে আনলাইক দেয় তা আমি দেখি এগুলো কোন পাগল নিচে তো খারাপ কমেন্টস করেই এই যে এই কথাগুলো শুধু আমাদের ক্ষেত্রে নয় রসুল নাই পাগল বলেছিল পাগল বলেছিল বিভিন্ন উত্তুক্ত করত কষ্ট দিত আল্লাহ তারা যা বলে এই কথার উপর ধৈর্য ধারণ আর কি করবা তুমি প্রশংসার সাথে তোমার প্রতিপালকের তাসবি পাঠ করো কখন করবা সময়টা কখন সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্তমিত যাওয়ার দুটা সময় এখানে একটু তাস্তির আছে সংক্ষেপে বলছি এই যে তাসবী পাঠ করতে বলেছে তাসবি বলতে কি বলা হয়েছে তাসবী এখানে মুফাসির কেরাম বলছে এই যে সূর্য উদিত হওয়ার পূর্বে আর অস্তমিত যাওয়ার পরে বলছে এটাকে উদ্দেশ্য হল সালাদ বুকেরি হাদিসে এসেছে রসুল বলছেন তোমরা সলাাদ আর আসরের সলাদ এ দুটিকে গুরুত্ব দেও হেফাজত করো তারপরে এই আয়ত্তলাবাদ করেছিলেন অন্যত্র বলে হাদিসে এসেছে এটার মানে হলো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহ মোহান আল্লাহ আব্রাহিন তার গুনাগুলো ক্ষমা করে দেন সম্মানিত উপস্থিতি তাই সুবাহি এটাও হতে পারে তারপর আল্লাহ বলছেন পরেও তুমি তোমার রবের তাজনি পাঠ কর কখন কখন রাত্রের একাংশে মানে তাহাজের সলাৎ রাত্রে একংশে আর সলাতের পরে সনাতের পরে কি পড়বেন সুবাহসলিমের হাদিস বলা হয়েছে এটা যারা পাঠ করবে তাদেরও পূর্বের সৌগিরা গুনে ক্ষা ক্ষমা করে দিবে আর এই যে অমিনের এক অংশে তুমি তোমার বলছেন সবচেয়ে ফজিলত পূর্ণ সবচেয়ে মর্যাদাবান সনাত হলো তাহাজ নবীর জন্য তাহাজ ওয়াজিব ছিল আল্লাহ বলছেন ফেরিব্রাইল এসে বললেন ইয়াল মুজম্বিল হে বস্রচ্ছাদিত ব্যক্তি কাপুর মুড়ি দিয়ে শোয়া ব্যক্তি ইল্লা কলিলা কুম দ কিছু অংশে এটা তোমার জন্য অতিরিক্ত সুতরাং তাহাজের অনেক গুরুত্ব আছে মাঝে মাঝে পড়ি কিন্তু প্রতিদিন পরা যায় না পড়তে না হঠাৎ হঠাৎ পড়া হয় তাও এটা এনাফ না। जरा नियमित तहजे सलाद पड़े तेरह अपना विशेष जरा पढ़े बुझते तेज प्रशांति सोलद हुजूर पासक्त सलादायबाजे सलाद सप्ताह एकदिन जुमार सलाद आदाय करी ये पाचक्त तो पढ़ते अबाजे क्या सलाद तो फरज এটা হচ্ছে নফল আপনি পড়লে পড়তে পারে না পড়লে না কিন্তু যারা একটা ফ্যাক্টরিতে একটা অফিসে ডিউটি করার টাইম নির্ধারিত আছে ঘন্টা কথার কথা আট ঘন্টা ডিউটিকে যদি আপনি প্রপারলি ভাবে করেন আপনার ফিক্সড বেতন ধরেন বিশ টাকা এখন আপনি যদি বলে আপনার যদি সেখানে সুযোগ থাকে চান্স থাকে অপশন থাকে যে আপনি আরো দুই তিন ঘন্টা সালাদ আমল যে ব্যক্তি আরো অতিরিক্ত পাঁচ ঘন্টা চাকরি করল সেই ব্যক্তি অতিরিক্ত বেতন পাবে অবশ্যই সুতরাং যে ব্যক্তি বিশ টাকা বেতন পায় 8 ঘন্টা ডিউটি করে সে অতিরিক্ত কোনো কাজ করে না আর যে ব্যক্তি আট ঘন্টা ডিউটি করার পরে আরো পাঁচ ঘন্টা ডিউটি করে ওই ব্যক্তি বেতন পাবে যে ব্যক্তি স্বাভাবিক ভাবে ঠিক একইভাবে কেয়ামতের দিন আল্লাহ সুহানি করবে অতিরিক্ত এটার একটা বেনিফিট আল্লাহ সুবাহ অবশ্যই অবশ্যই দিবেন এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা চেষ্টা করবো আল্লাহ তুমি মনোনিবেশ কর তুমি শ্রমণ করো মনোযোগের সাথে ওই দিনের কথা দিল মোনাদি যে আহ্বানকারীদের মধ্য থেকে একজন আহ্বানকারী আওবান করবে সেদিন তারা শুনতে পারবে এমন একটা বিকট শব্দ সৈহাতা বিল হাতি সত্য সত্যই সেদিন তারা শুনতে পারবে বিকট শব্দ বিকট শব্দ মানে কি বলা হয়েছে আপনার সিংহায় ফুৎকার দেওয়ার সময় একটা বিকট শব্দ হবে সেই বিকট শব্দের কথা বললেন সেদিন তারা শ্রবণ করতে পারবে সত্য সত্যই একটা বিকট শব্দ এই বিকট শব্দ কত ভয়ঙ্কর হবে কত ভয়ঙ্কর হবে সেদিন কে আমাদের প্রকম্পন কত ভয়ানক আল্লাহ বলছেন নিশ্চয় ক্যামতের প্রকম্পন এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ বলেছেন সেই উন এটা বিশাল একটা ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার কি ভয়ঙ্কর ব্যাপার अनुबोध कर मुर्ज्या। फेले रास्ते फेले दौड़बारिणी नारी जार पेटे बाच्चा गर्भवती नारी সে তার গর্বের সন্তানকে ভূমিষ্ঠ করে ফেলে দৌরাবে সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে যাবে এরকম অবস্থা দেখে তারপাল বলছেন তাদেরকে দেখবে দেখে মনে হবে তারা পাগল মাতাল তারা পাগল নয় তাদেরকে দেখে মনে হবে তারা পাগল আসলে কি তারা পাগল নয় এখানে তাফসিরে তার সিরে এসেছে রসুল্লাহ বলছেন কেমতের দিন এই প্রকম্পনে এই কঠিন অবস্থার আলোকে মানুষের ভয় মানুষের আতঙ্ক এতই বৃদ্ধি পাবে তাদের আতঙ্কটা এরকম উঁচু পর্যায়ে যাবে যে একটা বালক দশ বছরের একটা বালক বৃদ্ধ হয়ে যাবে চিন্তা করেছেন দশ বছরের একটা ছেলে যদি বৃদ্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে কত বড় আতঙ্কের বিষয় মানুষ কিন্তু চিন্তায় বুড়ে হয়ে যায় জানেন বেশি চিন্তায় চিন্তায় মানুষ অল্পতেই বৃদ্ধ হয়ে যায় বাস্তব কথা ঠিক ওই দিন মানুষের আতঙ্কটা এরকম উঁচু পর্যায়ে যাবে এত হাই হবে যে দশ বছরের বারো বছর একটা বালক বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করোনা আমি বলছিলাম টাল্লা বলছেন হাতা সেদিন তারা শ্রবণ করবে একটা আওয়াজ বিকট একটা শব্দ সত্য সত্যই ওইটা কি নিশ্চয় আমি মানুষকে জীবন দেল কক আর তাদের কাছ থেকে জমিন বিদীর্ণ হয়ে যাবে তাদের কাছ থেকে জমিন বিদীর্ণ হয়ে যাবে না হাসরুন এটা এমন একটা মহাসমাবেশ এটা এমন একটা স্থল এটা এমন একটি একত্রিত হওয়ার জায়গা এটা একত্রিত হওয়া আলাইন না এই যে একত্রিত করা সমাবেশে ঐক্যবদ্ধ হওয়া এক জায়গায় হওয়া এক জায়গায় করা এটা আমার জন্য কোনো কঠিন বিষয় নয় বরং এটা হলো একটা জিনিস আমার জন্য আল্লাহ বলছেন দিন সকলকে আবার পুনরুথিত করা আবার জীবিত করা এটা আমার কাছে কঠিন কোনো বিষয় নয় অত্যন্ত সহজ একটা বিষয় সামান্য মামুলি ব্যাপার নর্মাল জিনিস না হানু আলম বি আল্লাহ বলছে অধিক জানি বিমায় কুলুন তারা যা বলে এবার আল্লাহ নবীকে উপদেশ দিচ্ছেন ওমা আন্তা আলাইহিম খেয়াল করেন আল্লাহ কি বলছেন গুরুত্বপূর্ণ আয়াত তুমি নও তাদের উপরে জোর জবরদস্তি কারি নবীকে বলছেন তুমি মানুষদেরকে করে করে জবরদস্তি বাধ্য করে শক্তি প্রয়োগ করে তুমি দিনের পথে নিয়ে আসবা উম হুম এটা তোমার দায়িত্ব না আল্লাহ বলছে ওমা আনতা আলে বিজাব্বার তুমি তাদের উপরে জোর জবরদস্তি না। সুতরাং এ থেকে প্রমাণ হয় কাউকে জোর করে ইসলামে ঢুকানো ইসলাম ইসলাম আন্তরিকভাবে গ্রহণ করতে হবে আল্লাহ এটাই বললেন তুমি তাদের উপরে জোর জবরদস্তিকারী নাও জোর করে ইসলামের মধ্যে ঢুকানো দরকার নাই তুমি কি করবা তোমার দায়িত্ব কি আলেমদের দায়িত্ব কি ফাজাক্কির বিল কোরআন খেয়াল করেন মানুষকে কি দিয়ে দাওয়াত দিবেন দাওয়াত দিবেন বলছে ফেজাকির বিল তুমি তাদেরকে উপদেশ দাও কোরআনের মাধ্যমে সবচাইতে বড় মাধ্যম হলো কোরআন কোরআনের বাইরে গিয়ে অন্য কোন পথ অন্য কোনো মতের মাধ্যমে অন্য কোনো বইয়ের মাধ্যমে যেটা অচুল থেকে প্রমাণিত নয় সেই রকম বইয়ের মাধ্যমে দাওয়াত দেওয়া হারাম হাদিসটা কোরআনের বাহিরে না হাদিস কোরআনের বাহিরে না হাদিস শব্দের অর্থ হল বাণী কোরআনটাও কি হাদিস আর হাদিসটা হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটার বড় পরিসর সুতরাং কোরআন ও হাদিসের বাহিরে গিয়ে দাওয়াত দেওয়া জাহেজ জানাকে বলছেন ফাদাকির বিল কোরআন তুমি কোরআনের মাধ্যমে উপদেশ দাও কাকে দিবা এটা ওনার সিলেক্ট করে দিয়েছেন मक के भय पल्ला निषेध कर सतर्क कर गुरुत्व मूल्यायन तरकार नहीं दिए दीवाण दिए दीवा सूतरा तुम तेजर जोर जबरदस्तिकारी नौ जोराम मध्य डुकईबा तुम्हारे आल्ला पैंतल्लाक्ट टाइम आगामी सप्ताह चेष्ट कर इनशालाक्ट सप्ताह इनशाला चेस्ट करबा कफ थे प्रश्न करार्जन दुई भाइय पुरस्कार সাইবুর ভাইয়ের পুরস্কার আর মারুফ হোসেন বাচ্চু ভাইয়ের পুরস্কার আমার কাছে এখনো আছে দেওয়া হয় নাই মানে ওনারা নেন নাই ওই ছিলেন না পরে ভুলে গেছিলাম আছে দিয়ে দিব আর শেষ হয়ে গেছে এখান থেকে আমরা কিছু প্রশ্ন করব। এবার হার্ড কোয়েশ্চিন হবে এরাকে তো লিখছেন কতটুকু মন থেকে লিখছেন জেনে লিখছেন আবার অনেকে হয়তো বা কারো কাছে দেখে লিখছেন এখন সামনে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। উত্তর দিবেন দাঁড়িয়ে বা বসে হোক তবে আমি সহজ করে বলতে প্রশ্ন উত্তরটা কি হবে আল্লাহ আল্লাহ বলছেন হুম আসাদ মিনহুম বাদশাহ আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল তাদের চাইতে অধিক শক্তিশালী পাকড়াও করার দিক থেকে নিশ্চয় এর মধ্যে উপদেশ রয়েছে যার রয়েছে হৃদয় তার জন্য আওয়াল কাসুয়া শাহিদ অথবা যে ব্যক্তি উপস্থিত থেকে শ্রবণ করে তার জন্য এর মধ্যে উপদেশ রয়েছে আর তারা যা বলে এর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবিকে বলছেন তুমি তোমার রবের প্রসং তাসবি করো প্রশংসার সাথে কখন কবলাত কবলাল গরু সূর্য উদিত হওয়ার পূর্বে এবং অষ্টমিত তুমি মনোনিবেশ কর শ্রবণ করো মনোযুের সাথে কি দিনের কথা যেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে মিম্মা কানিন করিফ খুব নিকটবর্তী স্থান থেকে খুব কাছে থেকে সেদিন কি হবে পুনরুত্থিত হওয়ার দিবস ইন্না নিশ্চয় আমি জীবিত করি অনুমিতু আমি মৃত্যুদয়ী মারি ওই মাসির আমার দিকেই প্রত্যাবর্তন স্থল ইয়ারোম সেদিন তাদের কাছ থেকে জমিন বিদীর্ণ হবে আমার জন্য অত্যন্ত সহজ তারা যা বলে এর ব্যাপারে আমি অধিক অবগত আছি তারা যা বলে এর ব্যাপারে আমি অধিক অবনীত আছি ওমা আলেহিন আর তুমি তাদের উপরে জোর জবরদস্তিকারী নও ফির কোরআন যে ব্যক্তি আল্লাহর ধমককে ভয় করে তাকে তুমি কোরআনের মাধ্যমে উপদেশ প্রদান করো এই হলো আমাদের সুরা কফের ছয়ত্রিশ নাম্বার আয় থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয় পর্যন্ত কোরআনের সংক্ষিপ্ত তাপসির ও অনুবাদ আল্লাহ সুলান দোয়া করি আল্লাহ সুমাহান আমাদের সকলকে এই আলোচনার পর আমল করা তাহবিক দান করুন আমিন আমাকেও যেন আলোচনা করা এই আলোচনাকে গুরুত্ব দিতে পারি আমল করতে পারি আল্লাহ সুবাহ আমাকে আল্লাহ সুবাহ যত গুণ আছে আজকের এই আলোচনায় গ্রহণ করার উচিলায় আমাদের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিন আমিন আমাদের এই তাফসির মাহফিলকে আলোচনাকে আল্লাহ সুবাহ কবুল করে নিন আমিন যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন বসে আর যারা আলহামদুলিল্লাহ দূর থেকে কষ্ট করে আমাদের এই আলোচনা রেকর্ড করে নিয়ে যাচ্ছেন আল্লাহ ওনাদের আপনাদের সকলের আমল নামা এর সাফ প্রকৃত এবং এগুলোর জন্য কেমতের দিন না আল্লাহদান করুন আমিনা আল্লাহ আল্লাহ আস্তা ও الله আসসালামুকমতারকাত